প্রথম খণ্ড তৃতীয় পরিচ্ছেদ কমলকুটিরে শ্রীরামকৃষ্ণ ও শ্রীযুক্ত কেশব সেন শ্রীরামকৃষ্ণ কাপতেনের বাটি হইয়া শ্রীযুক্ত কেশব সেনের কমলকুটির নামক বাটিতে আসিয়াছেন সঙ্গে রাম মনমোহন সুরেন্দ্র মাস্টার প্রভৃতি অনেকগুলি ভক্ত সকলে দ্বিতল হল ঘরে উপবেশন করিয়াছেন শ্রীযুক্ত প্রতাপ মজুমদার শ্রীযুক্ত ত্রৈলক্য প্রভৃতি ব্রাহ্মভক্তগণও উপস্থিত আছেন ঠাকুর শ্রীযুক্ত কেশবকে বড় ভালোবাসেন যখন বেলঘরের বাগানে সশিষ্য তিনি সাধন ভজন করিতেছিলেন অর্থাৎ আঠারোশ পঁচাত্তর খ্রিস্টাব্দে মাঘোত্সবের পর কিছুদিনের মধ্যে ঠাকুর একদিন বাগানে গিয়া তাঁহার সহিত দেখা করিয়াছিলেন সঙ্গে ভাগিনীও হৃদয়রাম বেলঘরের এই বাগানে তাহাকে বলেছিলেন তোমারই ল্যাজ খসেছে অর্থাৎ তুমি সব ত্যাগ করে সংসারের বাহিরেও থাকতে পারো আবার সংসারেও থাকতে পারো যেমন বেঙাচির ল্যাজ খসলে জলেও থাকতে পারে আবার ডাঙাতেও থাকতে পারে পরে দক্ষিণেশ্বরে কমলকুটিরে ব্রাহ্ম সমাজ ইত্যাদি স্থানে অনেকবার ঠাকুর কথাচ্ছলে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 ব্রহ্মজ্ঞান হলে ঠিক বোধ করবে ঈশ্বর সত্য আর সব অনিত্য ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা সনাতন হিন্দু ধর্মে সাকার নিরাকার দুই মানে নানাভাবে ঈশ্বরের পূজা করে শান্ত দাস্য সক্ষ, সক্ষ্সল্য মধুর রোশন ওয়ালারা একজন শুধু পোঁ ধরে বাজায় অথচ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 কখনো বাতসল্য কখনো মধুর ভাব কোনো কামনা নাই তাঁকে ভালোবাসি এটি বেশ এর নাম অহেতুকি ভক্তি টাকা করি মান সম্ভ্রম কিছুই চাই না কেবল তোমার পাদপদ্মে ভক্তি বেদ পুরাণ তন্ত্রে এক ঈশ্বরেরই কথা আছে ও তাহার লীলার কথা জ্ঞান ভক্তি দুই আছে সংসারে দাসীর মতো থাকবে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 তোমরা বক্তৃতা দাও সকলের উপকারের জন্য কিন্তু ঈশ্বর লাভ করে ঈশ্বর দর্শন করে বক্তৃতা দিলে উপকার হয় তার আদেশ না পেলে লোকশিক্ষা দিলে উপকার হয় না ঈশ্বর লাভ না করলে তার আদেশ পাওয়া যায় না ঈশ্বর লাভ যে হয়েছে তার লক্ষণ আছে বালকবধ উন্মাদ বধ পিসাজ হয়ে যায় যেমন সুখ দেবাদি চৈতন্যদেব কখনো বালকবত কখনো উন্মাদের ন্যায় নৃত্য করিতেন হাসি, কাঁধে নাচে গায়ে পুরীধামে যখন ছিলেন তখন অনেক সময় জড়ো সমাধিতে থাকতেন এই রূপ নানা স্থানে শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনকে শ্রীরামকৃষ্ণ কথাচ্ছলে নানা উপদেশ দিয়াছিলেন বেলঘরের বাগানে প্রথম দর্শনের পর কেশব আঠাশে মার্চ আঠারোশো রবিবার মীরার সংবাদপত্রে লিখিয়াছিলেন আমরা অল্পদিন হইল দক্ষিণের দক্ষিণেশ্বরে পরমহংস রামকৃষ্ণকে বেলঘরের বাগানে দর্শন করিয়াছি তাহার গভীরতা অন্তর্দৃষ্টি বালক স্বভাব দেখিয়া আমরা মুগ্ধ হইয়াছি তিনি শান্ত স্বভাব কোমল প্রকৃতি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 আবার মাঘোত্সব আসিল তিনি টাউন হলে বক্তৃতা দিলেন বিষয় ব্রাহ্মধর্ম ও আমরা কী শিখিয়াছি আওয়ার ফেথ অ্যান্ড এক্সপিরিয়েন্সেস তাহাতেও হিন্দু ধর্মের সৌন্দর্যের কথা অনেক বলিয়াছিলেন শ্রীরামকৃষ্ণ তাহাকে যেমন ভালোবাসিয়াছিলেন কেশবও তাহাকে তদ্রূপ ভক্তি করিতেন প্রায় প্রতি বৎসর ব্রাহ্মোৎসবের সময় ও অন্যান্য সময়েও কেশব দক্ষিণেশ্বরে যাইতেন ও তাঁহাকে কমল কুটিরে লইয়া আসিতেন কখনো কখনো একাকি কমল কুটিরের দ্বিতলস্থ উপাসনা কক্ষে পরম অন্তরঙ্গ জ্ঞানী ভরে লইয়া যাইতেন ও একান্তে ঈশ্বরের পূজা ও আনন্দ করিতেন আঠেরোশো উনআশি ভাদ্রোতবের সময় আবার কেশব শ্রীরামকৃষ্ণকে নিমন্ত্রণ করিয়া বেলঘরে তপবনে লইয়া যান ১৫ সেপ্টেম্বর সোমবার একত্রিশে ভাদ্র আবার একুশে সেপ্টেম্বর কমলকুটির উৎসবে যোগদান করিতে লইয়া যান এই সময় শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হইলে ব্রাহ্মভক্ত সঙ্গে তাঁর ফটো লওয়া হয় ঠাকুর দণ্ডায়মান সমাধিস্থ হৃদয় ধরিয়া আছেন ২২ অক্টোবর ছয়ই কার্তিক মহাষ্টমী নবমীর দিন কেশব দক্ষিণেশ্বরে গিয়া তাহাকে দর্শন করিলেন আঠেরোশো ২৯ অক্টোবর বুধবার ১৩ই কার্তিক বারোশো ছিয়াশি কোজাগর পূর্ণিমায় বেলা একটার সময় কেশব আবার ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণকে দক্ষিণেশ্বরে দর্শন করিতে যান স্টিমারের সঙ্গে একখানি বজ্রা ছয়খানি নৌকা দুইখানি ডিঙি প্রায় আশিজন ভক্ত সঙ্গে পতাকা পুষ্প পল্লব খোল করতাল ভেরি হৃদয় অভ্যর্থনা করিয়া কেসবকে স্টিমার হইতে আনেন গান গাইতে গাইতে সুরধনির তীরে হরি বলে কে বুঝি প্রেমদাতা নিতাই এসেছে ব্রাহ্মভক্তগণ পঞ্চবটি হইতে কীর্তন করিতে করিতে তাহার সঙ্গে আসিতে লাগিলেন সচ্চিদানন্দ বিগ্রহ রূপানন্দ ঘন তাহাদের মধ্যে ঠাকুর মাঝে মাঝে সমাধিস্থ এই দিনে সন্ধার পর বাঁধা ঘাটে পূর্ণ চন্দ্রের আলোকে কেশব উপাসনা করিয়াছিলেন উপাসনার পর ঠাকুর বলিতেছেন তোমরা বলো ব্রহ্ম আত্মা ভগবান ব্রহ্ম মায়া জীবজগৎ ভাগবত ভক্ত ভগবান কেশবাদী ব্রাহ্মভক্তগণ সেই চন্দ্রালোকে ভাগেরথী তীরে সমস্বরে শ্রীরামকৃষ্ণের সঙ্গে সঙ্গে ওই সকল মন্ত্র ভক্তিভরে উচ্চারণ করিতে লাগিলেন শ্রীরামকৃষ্ণ আবার যখন বলিলেন বলো গুরু কৃষ্ণ বৈষ্ণব তখন কেশব আনন্দে হাসিতে হাসিতে বলিতেছেন মহাশয় এখন অত দূর নয় গুরু কৃষ্ণ বৈষ্ণব আমরা যদি বলি লোকে বলিবে গোঁড়া শ্রীরামকৃষ্ণও হাসিতে লাগিলেন ও বলিলেন বেশ তোমরা অর্থাৎ ব্রাহ্মড়া যতদূর পারো তাহাই বলো কিছুদিন পরে তেরোই নভেম্বর আঠাশে কার্তিক আঠারোশো কালী পূজার পরে রাম মনমোহন গোপাল মিত্র দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণকে প্রথম দর্শন করেন আঠারোশো খ্রিস্টাব্দে একদিন গ্রীষ্মকালে রাম ও মনমোহন কমলকুটিরে কেশবের সহিত দেখা করিতে আসিয়াছিলেন তাহাদের ভারী জানিতে ইচ্ছা কেশববাবু ঠাকুরকে কী রূপ মনে করেন তাহারা বলিয়াছেন কেশববাবুকে জিজ্ঞাসা করাতে বলিলেন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 আঠেরোশো একাশি মাঘোৎসবের সময় জানুয়ারি মাসে কেশব শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে দক্ষিণেশ্বরে যান তখন রাম মনমোহন জয়গোপাল সেন প্রভৃতি অনেকে উপস্থিত ছিলেন আঠেরোশো তিন পয়লা শ্রাবণ বারোশো শুক্রবার ১৫ জুলাই আঠেরোশো একাশি কেশব আবার শ্রীরামকৃষ্ণকে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 শ্রীরামকৃষ্ণ নিমন্ত্রিত হইয়া যান শ্রীযুক্ত কেশবও ছিলেন। বাটি ঠনঠনে বেচু চাটুর্যের স্ট্রিটে রাজেন্দ্র ছিলেন রাম ও মনমোহনের মেষমশায় রাম মনমোহন ব্রাহ্মভক্ত রাজমোহন রাজেন্দ্র কেশবকেও সংবাদ দেন ও নিমন্ত্রণ করেন কেশবকে যখন সংবাদ দেওয়া হয় তখন তিনি ভাই অঘরনাথের শোকে অসৌচ গ্রহণ করিয়াছিলেন প্রচারক ভাই অঘর চব্বিশে অগ্রহায়ণ আটই ডিসেম্বর বৃহস্পতিবার লখনৌ নগরের দেহত্যাগ করেন সকলে মনে করিলেন কেশব বুঝে আসিতে পারিবেন না কেশব সংবাদ পাইয়া বলিলেন সে কি পরমহংস মহাশয় আসিবেন আর আমি যাইব না অবশ্য যাইব অসৌচ তাই আমি আলাদা জায়গায় খাবো। মনমোহনের মাতা ঠাকুরানি পরম ভক্তিমতি শ্যামা সুন্দরী দেবী ঠাকুরকে পরিবেশন করিয়াছিলেন রাম খাবার সময় দাঁড়াইয়াছিলেন যেদিন রাজেন্দ্রের বাটিতে শ্রীরামকৃষ্ণ শুভাগমন করেন সেই দিন অপরাহ্নে সুরেন্দ্র তাহাকে লইয়া চীনা বাজারে তাহার ফটোগ্রাফ লইয়াছিলেন ঠাকুর দণ্ডায়মান সমাধিস্থ উৎসবের দিবসে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 ও তাহাকে দক্ষিণেশ্বরে যাইতে বলেন আঠারোশ খ্রিস্টাব্দে তেইশে ফেব্রুয়ারি ১২ই ফাল্গুন বৃহস্পতিবার কেশব শ্রীরামকৃষ্ণকে দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে আবার দর্শন করিতে আসেন সঙ্গে জোসেফ কুক আমেরিকান পাদ্রী মিস পিগট ব্রাহ্মভক্তগণ সহ কেশব ঠাকুরকে স্টিমারে তুলিয়া লইলেন কুকসাহেব শ্রীরামকৃষ্ণের সমাধি অবস্থা দেখিলেন শ্রীযুক্ত নগেন্দ্র এই জাহাজে উপস্থিত ছিলেন তাহার মুখে সমস্ত শুনিয়া মাস্টার ১০ পনেরো দিনের মধ্যে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণকে প্রথম দর্শন করেন তিন মাস পরে এপ্রিল মাসে শ্রীরামকৃষ্ণ কমলকুটিরে কেশবকে দেখিতে আসেন তাঁহারই একটু বিবরণ এই পরিচ্ছেদে দেওয়া হইল আজ কমল কুটিরে সেই বৈঠকখানা ঘরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে উপবিষ্ট দোসরা এপ্রিল আঠেরোশো বিরাশি একুশে চৈত্র রবিবার বারোশো অষ্টাশি বেলা পাঁচটা কেশব ভিতরের ঘরে ছিলেন তাঁহাকে সংবাদ দেওয়া হইল তিনি জামা চাদর পড়িয়া আসিয়া প্রণাম করিলেন তাহার ভক্তবন্ধু কালিনাথ বসু পীড়িত তাহাকে দেখিতে যাইতেছেন ঠাকুর আসিয়াছেন কেশবের আর যাওয়া হইল না ঠাকুর বলিতেছেন তোমার অনেক কাজ আবার খপরের কাগজে লিখতে হয় সেখানে দক্ষিণেশ্বরে যাবার অবসর নাই তাই আমি তোমায় দেখতে এসেছি তোমার অসুখ শুনে ডাবচিনি মেনেছিলুম মাকে বললুম মা কেশবের যদি কিছু হয় তাহলে কলিকাতায় গেলে কার সঙ্গে কথা কইব শ্রীযুক্ত প্রতাপাদি ব্রাহ্মক্তদের সহিত শ্রীরামকৃষ্ণ অনেক কথা কহিতেছেন কাছে মাস্টার বসিয়া আছেন দেখিয়া তিনি কেশবকে বলিতেছেন ইনি কেন ওখানে অর্থাৎ দক্ষিণেশ্বরে যান না জিজ্ঞাসা করত গা এ তো ইনি বলেন মা ছেলেদের উপর মন নাই মাস্টার সবে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 মাতাল করে মদ মাতালে মাতাল বলে সুরাপান করি নাই আমি গুরুদত্ত গুরুলে প্রবৃত্তায় মশলা দিয়ে জ্ঞান শুড়িতে চুয়াই ভাটি পান করে মোর মাতালে সুর পান করি নয় আমি মূল মন্ত্র যন্ত্র ভরা শোধন করি বলে তারা প্রসাদ বলে এমন সুরা খেলে চতুর বর্গ মেলে পান করি আমি শ্রীযুক্ত কেশবকে ঠাকুর স্নেহপূর্ণ নয়নে দেখিতেছেন যেন কত আপনার লোক আর যেন ভয় করিতেছেন কেসব পাঁচে অন্য কারু অর্থাৎ সংসারের হয় তাহার দিকে তাকাইয়া আবার গান ধরিলেন কথা বলতে ডরাই না বললেও ডরাই মনের ছন্দ হয় পাছে তোমা ধনে হারাই আমরা জানি যে মন তোর সেই মন এখন মন যে মন্ত্রে বিপদেতে তোরই তরাই আমরা জানি যে মন তোর দিলাম তোরে সেই মন্তর এখন মন তোর অর্থাৎ সব ত্যাগ করে ভগবানকে ডাক তিনিই সত্য আর সব অনিত্য তাঁকে না লাভ কিছুই হলো না এই মহামন্ত্র আবার উপবেশন করিয়া ভক্তদের সঙ্গে কথা কহিতেছেন তাহাকে জল খাওয়াইবার জন্য উদ্যোগ হইতেছে হল ঘরের এক একটি ব্রাহ্মভক্ত পিয়ানো বাজাইতেছেন শ্রীরামকৃষ্ণ হাস্যবদন বালকের ন্যায় পিয়ানোর কাছে গিয়া দাঁড়াইয়া দেখিতেছেন একটু পরেই অন্তঃপুরে তাহাকে লইয়া যাওয়া হইল জল খাইবেন আর মেয়েরাও প্রণাম করিবেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের জল সেবা হইল এইবারে তিনি গাড়িতে উঠিলেন ব্রাহ্মভক্তেরা সকলেই গাড়ির কাছে দাঁড়াইয়া আছেন কমল কুটির হইতে গাড়ি দক্ষিণেশ্বর মন্দিরাভিমুখে যাত্রা করিল